আনাস্টা জেলা হতে বর্ণিত তিনি বলেন একদা সালাতের সময় উপস্থিত হলে যাদের বাড়ি ছিল তারা অজু করার জন্য একটি পাথরের পাত্রে পানি আনা হল পাত্রটি এত ছোট ছিল যে তার মধ্যে উভয় হাত মেলে দেয়া সম্ভব ছিল না তা থেকে কমে সকল লোক অজু করলেন আমরা জিজ্ঞেস করলাম আপনারা কতজন ছিলেন তিনি বললেন আশিজন বা তারও কিছু অধিক